بسم الله الرحمن الرحيم الله و الله و الله الله الله محمد و على رسوله الكثير أمودوا عبدوا أعوذ بالله السلطان الرجيم كل إن كنتم كفيدون الله فاتجعوني يفللكم الله বাঁচিয়ে রাখার সহজ একটা ব্যবস্থা হল যিনি বেঁচে থাকবেন তার সাথে সম্পর্কিত হয়ে যাবেন সবকিছু ধ্বংস শুধু আমলার সত্তা আল্লাহর সত্তার সাথে আল্লাহ যে যতটুকু রঙিন হয়ে যাবে সে নিজের স্থায়িত্বকে ততটুকু নিষ্টি করবে আল্লাহর আহাব। ব্যক্তি তার প্রিয় সাথে থাকে ব্যাপক অর্থ যদি না আল্লাহকে যে ভালোবাসবে সে কিভাবে জান্নাতের মধ্যে তার পুরো চির স্থায়ী অবস্থান বলেছেন কেউ অবমেন হতে পারবে না যদি সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো লাগছে রসসোল্ল্লাহ হয় সালমানকে ভালোবাসাও ইমানের জন্য অপরিহার তাহলে আল্লাহকে ভালোবাসাটা কতদিন গুরুত্বপূর্ণ এই ভালোবাসার ছাড়া কেউ জান্নাতে যেতে পারে আর ভালোবাসার পরিমাপ যার মধ্যে যেই পরিমাণ বেশি হবে তার জন্য জান্না সেই পরিমাণ নিশ্চিত ভালোবাসার প্রকাশ বিভিন্ন রূপে সব ভালোবাসাই আবার সবদায়ক না কোন ভালোবাসা কাজের যেটা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসা অতপর আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর পথে কেউ যদি আল্লাহর সমপর্যায়ের ভালোবাসা অন্য কারোর জন্য প্রয়োগ করে এটাই বৌ না মুসিদদের ব্যাপারে আল্লাহর বলেছেন যে তাদের দেব দেবীদেরকে তারা আল্লাহকে ভালবাসার ন্যায় ভালবাসা আল্লাহর চেয়ে অন্য কে ভালোবাসায় প্রাধান্য দেওয়া হলেন বা আল্লাহ সমান কাউকে ভালোবাসলেন এই ভালোবাসাটা হলো সিরকি ভালোবাসল আবার আল্লাহকে ভালবাসলো কিন্তু আল্লাহর জন্য আল্লাহর পথে ভালোবাসলো না এই ভালোবাসাটা এটাও কাজে পায় মুসিফরা আল্লাহকে ভালোবাসত এবং আল্লাহকে ভালোবাসার প্রমাণ হিসাবে আল্লাহর নামে বিভিন্ন কিছু তারা কোরবানীয় করতো দেবদিব পূজা করত তারা আল্লাহকে পাওয়ার জন্য এই ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে না আল্লাহর পথে না আল্লাহ তারা যেই পথ দেখা দেখিয়েছেন সেই পথে না এবং আল্লাহর উদ্দেশ্যে না এই দুই অবস্থা সুন্না যেই ভালোবাসা এটা যদি আল্লাহর প্রতি হয় তাহলে এই ভালোবাসা কাজে লাগবে এটা বসেছিল কাজে লাগেন তাহলে ভালোবাসা ফলদায়ক হলো যেটা আল্লাহর দেখানো পথে হবে এবং আল্লাহর জন্য হবে আল সভ্য ফিল্লা ওয়াল আলসভ্য লীল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর দেখানো পথে ভালোবাসা এই ভালোবাসার বিপরীত হলো আল বৌদ্দ ফিল্লা এই ভালোবাসার অপরিহার্য দাবি হইল যে তার মধ্যে আল্লাহর জন্য শত্রু তাও থাকবে আল্লাহর পথে শত্রু তাও থাকবে যারা আল্লাহর শত্রু তাদেরকে সে কি করবে শত্রু জানেন তাদেরকে ঘৃণা করবে একজন আল্লাহকে ভালবাসবে আল্লাহর শত্রুদেরকে ঘৃণা করতে করবে না এটা কখনো একত্রিত হইতে পারবে কখনো হইতে একটা থাকলে আরেকটা অবশ্যই আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা জড়িত যেটা যে পরিমাণ বেশি হবে হবে যে পরিমাণ আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা সেই পরিমাণ বেশি হবে আল্লাহ শত্রুদের প্রতি ঘৃণা যেই পরিমাণ কম হবে আল্লাহর প্রতি ভালোবাসা সেই পরিমাণ কম হবে আর এই ভালোবাসার ইমানদার হইতে হইলে মোহাম্বত কি হইতে হবে থাকতে হবে ইমান যে মহাব্বত যে পরিমাণ কামে হবে ইমাম সেই পরিমাণ ভালোবাসা যেটা পল্লায়ন সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর পথে ভালোবাসা এটার প্রকাশ সবে কিভাবে এটার প্রকাশ হবে আল্লাহ তারা যেই বিষয়গুলিকে ভালোবাসেন সেই বিষয়গুলিকে ভালোবাসা আল্লাহ যেই বিষয়গুলিকে ঘৃণা করেন সেই বিষয়গুলিকে কি করা ঘৃণা করা পরিমাণ যদি যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ ভালোবাসা তোমরা পাবো বাস্তবে কারো মনের ভালোবাসা থাকতে পারে আল্লাহর প্রতি কিন্তু যদি রসুলসামকে অনুসরণ না করে তাহলে এই ভালোবাসা কি না। কোনো কাজে রসুলসামের প্রতি রসুল কারো আত্মীয় এই রসুলের প্রতি কারো ভালোবাসা আছে এই ভালোবাসা তাকে কি করবে না মুক্তি দেবে না রসুলের প্রতি ভালোবাসা আছে তার এমন ভালোবাসা যে নিজের জানের চেয়ে ওর আসলকে ভেসে ভালোবাসে নিজের জীবনের চেওর আসলকে কি করে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা কার জন্য না আল্লাহর জন্য না এই ভালোবাসা তাকে আল্লাহর ভালোবাসা পর্যন্ত পৌঁছাবে না সে মোমেন হবে না সে জানাতে যাচ্ছে ছোট্ট উদাহরণ হিসেবে আমরা স্মরণ করতে পারি আবু তালেবের বিষয়টা সে রসুল কি কি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা নেই নিজের পরিবার পরিজনের চেয়ে বেশি ভালোবাসা নেই সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে পুরা সমাজের বিরুদ্ধে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন আকাশের মধ্যে ঘোষণা দিয়ে দেয় যে আমি তাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসি জীবরা তাকে ভালোবাসে ফেরেস তারা তাকে ভালোবাসে সমস্ত আকাশবাখ রাশি তাকে কি করে ভালোবাসে আর সেই ভালোবাসার প্রকাশের সাথে দুনিয়াতে যারা আল্লাহ খাঁটিবন্ধা তারা তাকে কি করে এই যে দুনিয়াতে তার প্রতি আসমানি ভালোবাসাটা কি হয় বাস্তবায়িত হয় তার প্রতি আসমানি ভালোবাসাটা আসে এই ভালোবাসাটা কাদের ভালোবাসা যারা আল্লাহর জন্য ভালোবাসে তাদের এই এক্ষেত্রে আমরা ভুল করে দিই কেউ দুনিয়ার মধ্যে সর্বজনপ্রিয় সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত হয়ে গেলে আমরা মনে করি সে জিব্রাইলের সে আল্লাহর ভালোবাসা কি ধন্য হয়ে গেছে না তাকে যে অনেকে ভালোবাসে এটা কোন দৃষ্টিতে ভালোবাসে আল্লাহ জন্য আল্লাহর পথে ভালোবাসতেছে না ভিন্ন কোন কারণে তার দেশি হওয়ার কারণে বা তার সৌন্দর্যের কারণে বা আর স্বার্থের সাথে মিল হওয়ার কারণে বা তার সুবিধা মতো খতোয়া দেওয়ার কারণে এই কারণে তার প্রতি ভালোবাসা অথবা আল্লাহ শত্রুদের সাথে তার ঘৃণা না থাকার কারণে আল্লাহর শত্রুদের প্রতি ঘৃণা না থাকার কারণে সর্বজন আর এই সর্বজন প্রিয়তাটাকে আমরা বলতেছি যে আল্লাহর ভালবাসার প্রকাশ নিল্লা আল্লাহর ভালবাসার প্রকাশ যার মধ্যে ঘটবে তার মধ্যে তো আল্লাহ শত্রুদের প্রতি শত্রুতাটা সবচেয়ে বেশি থাকবে जर मध्य प्रमाण टिहन जो सर्वजन प्रिय देखा जाए बुजते प्रियता मुदात फसल कौशल फसल आल्लर जन्म आल्लर पथे ना क्यों तरह गुरुजन्े भलोबा तरह बड़द के भलोबा अर्थात से दल हर कारण गुत्रेल सेलर हर कारण এখন সে আল্লাহ এটাকেই দাবি করতে চায় যে তার এই জনপ্রিয়তা তোমার ভালোবাসা এখানে আমাদের ভালোবাসাটাকে নির্দিষ্ট করতে হবে যে ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য এবং আল্লাহর পথে তাহলে এই ভালোবাসা তাকে ইমানদার বানাবে এবং সে সফলতা লাভ আর এই ভালোবাসাটা এটা কোনো গন্দি কি করবে না তখন আর আবদ্ধ থাকবে না তখন সে দেখবে না কালো সে বরং যে তার বিরুদ্ধে সঠিক মাসালা দিতেছে কঠিন পতুয়া দিতেছে প্রকৃত সে যদি হকের তালাসকারী হয়ে থাকে এই ব্যক্তিকে সে ভালোবাসা ওই ব্যক্তির তুলনায় যে তার কি করবে দিতেছে যাকে সে কি করতেছে যে তাকে কি করতেছে এই ভালোবাসা জন্য এবং আল্লাহ আমাদের যদি ভালোবাসাটা আমরা সংজ্ঞায়িত করতে পারি এরপরে এর মধ্যে আমরা যতটুকু কৃহিত হইতে পারবো ততটুকু সফলতা হ্যাঁ এই ভালোবাসাটা চিহ্নিত হয়ে যাওয়ার পরে এখন এটা অর্জনের ব্যবস্থাটা কি বলেছেন যে আমার মহাব্ব অবধারিত এবং নিশ্চিত হয়ে গেল সেই লোকদের জন্য যারা আমার জন্য গল্প গুজবের জন্য বন্ধু বান্ধবের আড্ডা দিয়া ফুর্তি অর্জনের জন্য না আল্লাহর জন্য তার এই মজলিস টা হয়তোবা এই মজলিস হইতে গিয়া তার অনেক ঝাক্কি ঝামেলা অবহাইতে অনেক দি স্বার্থও নষ্ট এই মত যা দিয়েছে না যে আমার জন্য পরবর্তী শব্দ খরচ করে আরেকজনের এই যে সাক্ষাৎ আল্লাহর জন্য খরচ আল্লাহর জন্য আরেক ভাইয়ের সাথে মজলিশ করা এইগুলি দিয়ে আল্লাহর মহবতটা কি হয় অর্জন হয় এইগুলি যখন কার মধ্যে আসে এইগুলি কিন্তু একটা महब्बत भर सृष्टि अस्वा मानुषर धराशुआ नागाले बैरियर विषय जो दिल्ल अवस्था दिल धैरतेवर्तन करते जड़ित है आल्ला पक्ष दिले अवस्था किन जाए কারণ আল্লাহর মহব্বত যখন তার জন্য নিশ্চিত হয়ে যাবে তখন সে আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহর মহব্বত নিশ্চিত হয়েছে সেই মহব্বত এটাই না আল্লাহ তাকেও আল্লাহর প্রতি এটাই যে উপরের থেকে আগে আসে আল্লাহর মহব্বত যখন তার প্রতি হয়ে গেছে তখন সে আল্লাহকে ভালোবাসবে তার দিন তখন ঘুরে যাবে আর আল্লাহকে যখন ভালোবাসবে এবং ভালোবেসে ফেলি তখন এর প্রকাশটা হবে কি কিছু গধর হয়ে যাবে কারণ সব কিছু আল্লাহ এমন কি না আসবে আল্লাহর পক্ষ থেকে এইটার মধ্যে মধুরতা আল্লাহ শত্রুরা তার গলা কেটে দিবে সে সবচেয়ে বেশি সফলতা অনুভব করবে সে বলবে ফুজতু কাবা কাহাবার রবের শখ আমার জীবনটা সফল হয়েছে যে আমার মহব্বতের কোরবানি নজরানা সাক্ষ্য আমি পেশ করতে পারছি এটা তার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয় নিয়ে বরং সে জীবন ঘর কামনা করবে খেলাপতের মর্যাদা আছে কত বড় বড় কাজ আঞ্জাম দেওয়ার মর্যাদা আছে এরপর আল্লাহর জন্য মোহাম্বতের এই নজরানা পেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তিনি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সফল হয়েছেন এই আল্লা শেষ হয়ে যাওয়া এটাকে তার সবচেয়ে আল্লাহর শত্রু কাছের মশে সে নিয়ামতটা যত বড় আকারে যত বেশি আকারে যত নিশ্চিত আকারে সে এই মধুরতার ধারে কাছে দেওয়া থাকে না এই দুনিয়ার মধ্যে যারা বাহ্যিক সুখ সুবিধার উপকরণ দেওয়ার সবচেয়ে বেশি সমৃদ্ধ কাপের মুশেখরা এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে আল্লাহ আল্লাহ দিনরা যাদেরকে মুসলমান সমাজ মনে করে কি বিশেষ করে যে এরা সবচেয়ে বেশি এদের মধ্যে আত্মহত্যার কি নাই হ্যাঁ এরা আল্লাহর জন্য কোরবানি দেওয়ার কি প্রবণতার মধ্যে আছে আর তো নাই জন্য তো মনে যাওয়া আসে তখন এই আল্লাহ পক্ষ পক্ষ থেকে যা আসে সবগুলি কি হয়ে যায় মিষ্টি হয়ত মোহাবতের দ্বারা তিক্ত বিষয়গুলো মিষ্ট হয়ে যায় মধুর হয়ে যায় দ্বারা দেখা যন্ত্রনা এগুলি মিষ্টি হয়। তার ভিতর থেকে এই উক্তি আসলে জানলার পথে যেই পরিমাণ আমি কোরবানি বেশি দ্বিতীয় লাফায় লাফায় আগে বেড়াতে থাকি শত্রুর ভয়ে সে পৃষ্টান দিবে যখন মৃত্যুর সামনে দেখে সে পাগল হয়ে যায় মৃত্যুর সাথে আলিঙ্গন এই জন্য তো যুদ্ধের ব্যাপারে রসন বলেছেন কি নাকি এই জন্য রসব হাতিছে শব্দ বেড়ে যে মৃত্যুর সামনে দেখো গাইরা মত পিছনে হারতে পারবে না কি করবার মুখ সামনে বা শুধু রসুন বলে গেছেন দেখেন সিংহের মতো হার দেওয়া শুরু করে দিয়েছে আসলে আল্লার জন্য বিসর্জনটা এটাই হল সবচেয়ে বড় অংশ এটাই মহাবতের আল্লাহ তাহলে আমাদেরকে এই ঘোষটা দান করুন আল্লাহর জন্য যেন আমরা কি করতে পারি মহাবত্য আমাদের আমিদের আমত্য মামলদের সাথে আচরণ আমাদের ভাইদের সাথে সম্পর্ক এই সব ক্ষেত্রে আমাদের যদি এই ধ্যানটা থাকে যে আমাদের এই কাজটা কার জন্য আল্লাহর জন্য তাহলে আমি দেখব যে আমার অনেক কিছু সহজ সহজ হয়ে যাচ্ছে আর যদি হাহের সাথে নকশা এখানে আমি কি করে দিই তারপরে যদি অনেক হুকুম নামতে আমি পারবো অনেক আচরণ আমার কি হবে না সজ্ঞ হবে না অনেকের সাথে একজন ছিল আরবি সবাই গলায় গলায় কি হয়ে গেছে ভাই হয়ে ভাই কি মার্কের আপন ভাইয়ের কি হয়ে গেছে বেশি বড় আপন ভাই হয়ে গেছে